আনা সবনু মালিক রদিয়াহতআাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন একবার মদিনায় ভীতি ছড়িয়ে পড়ল তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবুতোলাহ রদিল্লাহ তাল্হ্ন এর ঘোড়ায় আরোহণ করেন এবং বলেন যে আমি তো ভয়ের কিছু দেখতে পেলাম না তবে আমি এ ঘোড়াটিকে সমুদ্রের মতো গতিশীল পেয়েছি